আবু হুরাইরা রাজেলাউ তালান্নতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন আল্লাহ তালা ইয়াহুদিদের ধ্বংস করুন কেননা তারা তাদের নাবিদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে